বিসমিল্লা আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা আলোচনা করব বিদাতের উদাহরণ সম্পর্কে গত আলোচনাতে আমরা দেখেছি বিদাত সম্পর্কে বর্তমান যুগের মানুষের মধ্যে বিভিন্ন রকম ভুল বুঝ ও বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ প্রচলিত আছে এইসব ব্যাখ্যা বিশ্লেষণের কারণে কোনটি বিদাত কোনটি বিদাত নয় এ ব্যাপারেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মানুষ এমন কিছু কাজকে বিদাত হিসেবে আখ্যায়িত করছে যেগুলো আসলে উত্তম কাজ হয়তো আলেমরা সকলে বা তাদের বেশিরভাগ অংশ ওই সকল কাজকে পছন্দ করেছেন বিপরীত দিকে যেসব কাজ আলেমরা সর্বসম্মতিক্রমে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন মানুষ সেগুলো সম্পর্কে অজ্ঞ এসব কাজ যে বিদাত হতে পারে এমন ধ্যান ধারণাই তাদের নেই আমরা বিদাত সম্পর্কে বিভিন্ন বিভ্রান্ত আকিরা বিশ্বাসের খণ্ডায়ন করেছি এ অধ্যায়ে আমরা বিদাতের সঠিক উদাহরণ কোনগুলো সে সম্পর্কে কথা বলবো. যাতে স্পষ্ট বোঝা যায় বর্তমান যুগে কাদের বিদাতি হিসেবে আখ্যায়িত করা উচিত এবং কাকে বিদাতি বলা অনুচিত আমরা এ সম্পর্কিত আলোচনা দুটি ভাগে বিভক্ত করব প্রথমেই আমরা ওই সকল বিষয়ে আলোচনা করব যে সম্পর্কে বর্তমানে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে এক পক্ষ ওই সকল বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করে হারাম ও নিকৃষ্ট কাজ হিসেবে ঘোষণা করছে অন্য পক্ষ এসব বিষয়কে উত্তম বা কমপক্ষে বৈধ হিসেবে আখ্যায়িত করে সাধারণ মানুষকে তাতে লিপ্ত হতে উৎসাহিত করছে আমরা উপরে বর্ণিত মূলনীতির আলোকে এ বিষয়ে সঠিক কর্মপদ্ধতি তা নির্ণয় করার চেষ্টা করব এরপরে আমরা বিদাতের এমন কিছু উদাহরণ উল্লেখ করব যেগুলো নিকৃষ্ট ও নিন্দনীয় বিদাত হওয়ার ব্যাপারে পূর্ববর্তী সকল উলামে একরাম একমত কিন্তু বর্তমানে বিদাত সম্পর্কে ভুলভুল সৃষ্টি হওয়ার কারণে মানুষ সেসব বিষয়কে বিদাত বলে মনে করে না পরিশেষে এই উভয় প্রকার বিষয়ের কোনটির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়া উচিত আমরা সে বিষয়েও সংক্ষেপে কিছু দিক নির্দেশনা দিয়ে আলোচনার ইতি টানব ইনসা এখন আলোচনা হবে যে সব কাজে লিপ্ত ব্যক্তিদের বিদাতি ও পথভ্রষ্ট বলা সঠিক নয় বর্তমানে যারাই বিদাত সম্পর্কে আলোচনা করে বা বিদাতের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী লিপ্ত হওয়ার দাবি করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ছোটখাটো ও অগুরুত্বপূর্ণ বিষয়ে অত্যাধিক বাড়াবাড়ি করে থাকে বিদাত বলতে তারা মিলাদ মুনাজাত, শাবে বরাত ঈদে নবী আল্লাহ আল্লাহ বলে জিকির করা পবিত্র কোরআনে চুম্বন করা মুখে নিয়ত উচ্চারণ করা ইত্যাদি বিষয়কে বুঝিয়ে থাকে আল্লাহর রসুল সাল ইসলাম বিদাত সম্পর্কে যেসব সতর্কবার্তা উল্লেখ করেছেন তারা সেগুলো এই সকল বিষয়ের উপর প্রয়োগ করে উপরের আলোচনায় আমরা দেখেছি এই সকল বিষয়ে বাড়াবাড়ি করার কোনো রূপ যৌতিকতা নেই যদি এসব বিষয়ের কোনোটির মধ্যে শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ প্রসঙ্গে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা গত হয়েছে এই সকল বিষয়ে আমাদের কি পন্থা অবলম্বন করা উচিত সে আলোচনাও গত হয়েছে সাধারণভাবে এতটুকু আমরা জেনেছি যে কোন বিষয় কেবল নতুন হওয়ার কারণে নিষিদ্ধ বা নিন্দনীয় হবে এমন নয় বরং দেখতে হবে শরীয়তের দৃষ্টিতে কাজটি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য যদি শরীয়তের দৃষ্টিতে কোনো কাজ উত্তম হিসেবে গণ্য হয় তবে কেবল রসুল করেননি বা সাহাবেকরাম করেননি এই যুক্তিতে তা বিদাত হিসেবে আখ্যায়িত করা যাবে না কেয়ামত পর্যন্ত যত নতুন বিষয় আমাদের সামনে আসবে এবং মূলনীতির আলোকে তার উপর বিধান এই সকল মূলনীতির আলোকে তার উপর বিধান প্রয়োগ করতে হবে সুতরাং সকল নতুন বিষয়ে পৃথকভাবে বিস্তারিত আলোচনা নিষ্প্রয়োজন তবে এসব বিষয়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে সম্পর্কে বর্তমানে অত্যাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে ওই সকল বিষয়ের পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি প্রমাণ উপস্থাপন করা হচ্ছে यह सक विषय संक्षेपे किस आलोचना पेश करा। कर कल्याणकार मना किस विषय मुखे नियत उच्चारण रसुल्लाम इमिया सकल क्या नियतर ऊपर निर्भरशील सही बुखारी এই হাদিসের কারণে সকল আলেম একমত হয়েছেন যে সলাৎ সম হজ জাগাত ইত্যাদি সকল ইবাদত কবুল হওয়ার জন্য নিয়ত শর্ত কিন্তু নিয়ত বলতে বোঝায় অন্তরে সংকল্প করা মুখে উচ্চারণ করা শর্ত নয় মুখে উচ্চারণ করা যে শর্ত নয় এ ব্যাপারে সকলে একমত যদি কেউ মনে করে মুখে নিয়ত উচ্চারণ না করলে ইবাদত কবুল হবে না তবে এটা বিদাত হবে এতে কোনো সন্দেহ নেই এখন যদি কেউ স্বীকার করে যে মুখে নিয়ত উচ্চারণ করা শর্ত নয় মুখে নিয়ত উচ্চারণ করে তবে তার বিধান কি হবে। আলেমদের হয়েছে। একদল আলেম বলেছেন এটা বিদাত হবে অন্য একদল আলেম বলেছেন এতে কোনো সমস্যা নেই তবে পরবর্তী যুগের বেশিরভাগ আলেম বলেছেন এটা বৈধ সায়ের মাজাবের ফিকাহ নামক গ্রন্থে বলা হয়েছে মুখে নিয়ত উচ্চারণ করা উত্তম যেমন হয়তো কেউ বলল আমি জোহরের ফরজ সালাদ আদায় করার নিয়ত করছি কেননা এর মাধ্যমে অন্তরকে সজাগ রাখা যায় এরপর তিনি বলেন ও হাজ আল হুকমু মুত্তাফাক আলহি ইয়া হানাবিলা এই বিধানের ব্যাপারে সাফেই ও হাম্বলি মাজাবের ওমত পরবর্তীতে তিনি মালেকি ও হানাফি মাজাবের মতামত বর্ণনা করেন তিনি বলেন তারা বলেছেন সাধারণভাবে নিয়ত মুখে উচ্চারণ করা অনুত্তম তবে যে ব্যক্তির অন্তরে ওয়াশা সৃষ্টি হয় নিয়ত করেছে কিনা এব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় তার ক্ষেত্রে মুখে উচ্চারণ করাই উত্তম তবে হানাফি ও মালিকী মাজাবের পরবর্তী যুগের ওলামে একরামের বেশিরভাগ অংশ নিয়ত মুখে উচ্চারণ করার পক্ষে রায় দিয়েছেন ইবনে নুজাইম বলেন অকদ ইস্তলাফা কালামুল মাসাইনিয়াত মুখতার হানাফি মাজাবের উলামেকরাম মুখে নিয়ত উচ্চারণের ব্যাপারে দ্বিমত করেছেন মুনিয়াতুল মুসল্লি নামক গ্রন্থে বলা হয়েছে এটা মুস্তাহাব আর এই মাত্রই গ্রহণযোগ্য কেননা এর মাধ্যমে অন্তরের সংকল্প দৃঢ় হয় হাকাইক। মোল্লা আলী কারি আল হানাফি রহমাহুল্লা বলেন ফাল আকসার মুস্তাহ লিয়াসফুলা তা বেশিরভাগ আলেম বলেছেন অন্তরে নিয়ত করার পাশাপাশি মুখে উচ্চারণ করাও উত্তম যাতে করে নিয়তের অর্থ অনুধাবন করা এবং মনে রাখা সহজ হয় আলমিরকাত যারা বলে রসুল্লাহ সাল্লাম মুখে নিয়ত উচ্চারণ করেননি তাই এটা করা উচিত নয় তাদের জবাবে তিনি বলেন নুসাল্লিমু নুসাল্লিম ইন্নাহাবিদাহ লাকিনাহা মুস্তাহসিনা আমরা এটা মানে যে মুখে নিয়ত উচ্চারণ করা বেদা নতুন নতুন বিষয় যা রসুলের যুগে ছিল না তবে এটা উত্তম বেদা মালিকি কাবির বলা হয়েছে তালাফাজিমা আইজা আইজুন। তিনি বলেন সলাৎ আদায়ের সময় যদি মুসল্লি বলে আমি জোহরের ফরজ সলাৎ আদায়ের নিয়ত করছি বা এমন কিছু বলে তবে তা বৈধ হবে কিন্তু এটা না করাই উত্তম যেহেতু নিয়তের স্থানাল অন্তর মুখে উচ্চারণ করার প্রয়োজনীয়তা নেই আল্লামা দুসুকি উপরোক্ত গ্রন্থের ব্যাখ্যায় বলেন যে ব্যক্তির সন্দেহের উদ্রেগ হয় তার ক্ষেত্রে উদু হিয়ানুবিল কল ওলা হাকাজা হা কাজা আলাইহি। আসাব যে নিয়ত ফরজ তা হল অন্তরে করা মুখে উচ্চারণ করা ফরজ নয় কেবলমাত্র মুখে উচ্চারণ করলে যদি অন্তরে না থাকে যথেষ্ট হবে না আর যদি দুটো একসাথে করে অন্তরে সংকল্প করে এবং মুখে নিয়ত করে তবে তা বেশি শক্ত ও অধিক উত্তম বলে বিবেচিত হবে আমাদের সাথীরা অর্থাৎ সাফি মাজাবের উলামেক্রাম এই মত দিয়েছেন ऐक्यमत पोषण करजब फिका ग्रंथ असनल समय मुस्ताहब क्षेत्र से बना बेह लि ईदाल मुखे नियत उच्चारण जर मे अंतर संकल्प दृढ़ हम्बलि मजबे फिका ग्रंथ अल इन्साफे ब লাউস্তাহুত আলা আহাদা কলাউদ্দিন একমতে মুখে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব নয় ইমাম আহমদ থেকে এই মতটি সরাসরি বর্ণিত আছে সাহেদ তাকিউদ্দিন এটা উল্লেখ করেছেন এবং এই মতটিকে তিনি সঠিক বলেছেন দ্বিতীয় মতে অনুশ নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব এটি আমাদের মাঝহাব অর্থাৎ হাম্বলি কাশফুল কিনা নামক গ্রন্থে বলা হয়েছে ইস্তাহাবাহু আই তালাফাজাবিনিয়া সিররান মা আল কালবি কাসিরু মিনাল মোতা মুখে নিয়ত উচ্চারণ করার বিষয়টিকে পরবর্তী যুগের বহু সংখ্যক উলাম একরাম পছন্দ করেছেন আলোচনায় এটা সুস্পষ্টভাবে বিষয়কে কেন্দ্র করে মুসলিমদের পথভ্রষ্ট বা বিদাতি আখ্যায়িত করা যাবে না এ কারণে কারো উপর কঠোরতাও করা যাবে না আমরা কেবল সেই ব্যক্তিকে নিন্দা করব যে মুখে নিয়ত নিয়ত করা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত মনে করে সেই সাথে সাধারণ মানুষকে আমরা শেখাব যে মুখে নিয়ত উচ্চারণ করা আবশ্যক কোনো বিষয় নয় তবে আবশ্যক মনে না করে কেউ এটা করলে তাকে আমরা নিন্দা করব না এসব বিষয় নিয়ে আমরা মুসলিমদের মাঝে দলাদলি বা ঝগড়া বিবাদ সৃষ্টি করবো না আল্লাহ আমাদের সৎ পথে পরিচালিত করুন দুই নম্বর উদাহরণ হল ঈদ এ মিলাদ নবী বর্তমান যুগে যেসব বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করে ব্যাপক বিশৃঙ্খলা ও ফিতনাফাস সৃষ্টি করা হয় তার মধ্যে ঈদে ঈদ এ মিলাদ নিয়ে আলোচনা করেন তাদের বেশিরভাগ অংশই সর্বাগ্রে ঈদে এ মিলাদ নবীকে বিদাতের জলজান্ত উদাহরণ হিসেবে তুলে ধরেন ঈদ শব্দটির সরল অর্থ হল বাৎসরিক উৎসব আর মিলাদ অর্থ জন্মের সময় বা জন্মদিন সুতরাং ঈদ এ মিলাদবী অর্থ হল আল্লাহর রসুলের জন্মদিন উপলক্ষে পালন করা আল্লাহ করতে পারে না সুতরাং অবশ্যই তা বৈধ করা হলে তা কেন বিধাত হবে সেটা স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন যে কারণিকট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করেছিলেন এ কারণে খুশি হয়ে আনন্দ প্রকাশ করা পাপের কাজ হবে এমন উদ্ভট কথা সাধারণ বিচার সম্পন্ন লোকের মেনে নিতে প্রস্তুত নয় সম্ভবত এ কারণে অনবরত পরও আল্লাহর ইসাই বেশিরভাগ মুসলিম আজ পর্যন্ত রসুলের জন্মদিবসে উৎসবের আয়োজন করে থাকে সকল প্রশংসায় আল্লাহ যারা বিষয়টিকে অপছন্দ করেন তারা বেশ কিছু যুক্তি উপস্থাপন করে থাকেন এখানে তাদের যুক্তিগুলো পর্যায়ক্রমে উল্লেখ করে সদুত্তর প্রদানের চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর যুক্তি হল আল্লাহর রসুলের জন্মদিবস পালন করার বিপক্ষে মৌলিকভাবে যে যুক্তিটি উপস্থাপন করা হয় তা হল আল্লাহর রসুল নিজে বা তার সাহাবে ক্রাম এটা পালন করেননি যদি এটা ভালো কিছুই হতো তবে তারা অবশ্যই তা পালন করতেন আমরা কি রসুলের রসুলকে সাহাবে ক্রামের সে অধিক ভালোবাসি এসব যুক্তি অনেকের নিকট খুবই চমকপ্রদ মনে হয় সাধারণত ইসলাম সম্পর্কে কম জ্ঞান রাখে এমন ব্যক্তিরাই এসব যুক্তিতে অধিক বিভ্রান্ত হয় পূর্বে আমরা যা আলোচনা করাছি করেছি তার আলোকে এই যুক্তিটির অসারতা সুস্পষ্টভাবে পতীয়মান হয় আমরা দেখেছি রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বা তার সাহাবে ইকরাম কোনো কাজ করেননি এর অর্থ এই নয় যে কাজটি হারাম বা নিষিদ্ধ যেহেতু অনেক সময় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম উত্তম কাজও পরিত্যাগ করতেন তাছাড়া আল্লাহর রসুল বা সাহাবে ক্রাম করেননি এমন বহু বিষয় পরবর্তীতে মুসলিম উম্মা ঐক্যমতের মাধ্যমে গ্রহণযোগ্য সাব্যস্ত করেছেন যেসব বিষয়ের উদাহরণ আমরা পূর্বে উল্লেখ করেছি এসব দলিল প্রমাণের কারণে মুসলিম উম্মার উলামদিনের নিকট সঠিক রায় হল রসুলের যুগে ছিল না বা সাহাবে ক্রামের যুগে ছিল না কেবল এই যুক্তিতে যে কোনো বিষয়কে নিন্দা করা যাবে না বরং দেখতে হবে বিষয়টি শরীয়তের মূলনীতিতে গ্রহণীয় নাকি বর্জনীয় এই মূলনীতির আলোকে চিন্তা করলে আমরা দেখব আল্লাহ রসুলের জন্মোৎসব পালন করা শরীয়তের দৃষ্টিতে অতি উত্তম একটি আমল যার বিরোধিতা করা মারাত্মক অন্যায় প্রথমত রসুল্লাহ সাল্লা আলাইস্লামের জন্ম আল্লাহর পক্ষ হতে একটি বিশেষ অনুগ্রহ ও দয়া যেহেতু আল্লাহ তাকে সমগ্র মানবতার পথ প্রদর্শক ও মুক্তির আলোকবার্তিকা হিসেবে প্রেরণ করেছেন আমি তো আপনাকে আল্লাহর অনুগ্রহ ও দয়া পাওয়ার পর খুশি হওয়া একটি সৎস্বভাব সঙ্গ আল্লা রবুল্লাহ আলমিন তার দয়া ও অনুগ্রহ প্রাপ্তির পর খুশি হওয়ার নির্দেশ দিয়ে বলেন কুল বি ফাদ হাবিজালি কাফালিয়া হে নবী আপনি বলুন কোরআন অবতীর্ণ হওয়া হেদায়ত পাওয়া ইত্যাদি বিষয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও দয়া অতএব তারা এ কারণে আনন্দিত হোক সোরা আটান্ন নম্বর আয়াত সুতরাং একথা বলার অধিকার কারণ এই যে আমি রসুলের জন্মগ্রহণে খুশি হইনি এটা যে বলে তার ইমান আকিদা সুরক্ষিত নয় এমনটি কেউ বলও না এখানে কিছু লোকের বক্তব্য হল আনন্দ করতে দোষ নেই তবে সেটা হতে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাব একরামের দেখানো পথে যে পদ্ধতিতে তারা উৎসব করেননি সে পদ্ধতিতে উৎসব করা যাবে না উদাহরণস্বরূপ তারা বলেন রসুলুল্লা সাল্লাহসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন এ কারণে তিনি সেই দিন সোয়াম পালন করার কথা বলেছেন অতএব কেউ যদি রসুলের জন্মদিন পালন করতে চায় তবে সোয়াম পালন করুক বাহ্যিক দৃষ্টিতে এই যুক্তিটি সঠিক মনে হলেও এখানে একটি বড় ধরনের ফাঁক রয়েছে প্রকৃত কথা হল আনন্দ প্রকাশ করা যদি বৈধ হয় তবে জেজার মতো জেজার যার ইচ্ছা মতো যে কোনো বৈধপন্থায় পন্থায় আনন্দ প্রকাশ করার অধিকার পাবে এটি স্বাভাবিক উদাহরণস্বরূপ শরীয়তে দুই ঈদের দিন আনন্দ প্রকাশ করার বিধান রয়েছে সাহাবাহকরাম কেউ কেউ দব বাজিয়ে কেউ তীর নিক্ষেপের প্রতিযোগিতা করে আনন্দ প্রকাশ করেছেন বলে প্রমাণ আছে তারা এভাবে আনন্দ প্রকাশের পূর্বে রসুলের নিকট অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি তবে রসুল্লাহলাম তাদের এসব কাজকে নিন্দা করেননি এখন মুসলিমরা বিভিন্নভাবে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া তাদের বাসায় বেড়াতে যাওয়া মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহনে দলবদ্ধভাবে ভ্রমণে বের হওয়া পরিবার পরিজনকে সাথে নিয়ে আনন্দ উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণ করে বাড়ি ফিরে আসা ইত্যাদি সাহাবায়করাম বিশেষভাবে ঈদ উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাইয়েছেন বা প্রমোদ ভ্রমণ করেছেন এমন প্রমাণ যদি নাই পাওয়া যায় তবুও কি এগুলো বিদাত হিসেবে আখ্যায়িত হবে বিয়ের অনুষ্ঠানে শরীয়তে সীমার মধ্যে অবস্থান করে আনন্দ ফূর্তি করার ব্যাপারে শরীয়তে উৎসাহিত করা হয়েছে এর অর্থ কি এই যে হুবহু যেভাবে যুগে বিবাহ অনুষ্ঠান পালন করা হতো সেভাবে পালন করতে হবে নাকি শরীয়তে সীমার মধ্যে অবস্থান করে যে কোনো বৈধ পন্থায় তা করা যাবে উদাহরণস্বরূপ আমাদের দেশে বিয়ে উপলক্ষে গেট সাজানো হয় বাসর সাজানো হয় গাড়ি বহর নিয়ে বরযাত্রী আসে ইত্যাদি হুবহু এইভাবে সাহাবে গ্রাম বিবাহ অনুষ্ঠান করেছেন বলে প্রমাণিত নেই তাহলে কি এগুলো বিধাত হবে সত্য যদি প্রতিটি পদে পদে এভাবে মানুষকে বিদাতের ভয় দেখানো হয় তবে তারা আনন্দিত হওয়ার চেয়ে আতঙ্কিত হওয়ার বেশি. আনন্দ প্রকাশের অর্থই হল নিজের মনের ভাব মোটামুটি স্বাধীনভাবে প্রকাশ করা বিশ্বের প্রতিটি দেশ ও জাতির নিজস্ব কিছু রসম রেওয়াজ ও কৃষ্টি কালচার রয়েছে তারা সেগুলোর উপর নির্ভর করে আনন্দ ফুটি প্রকাশ করে থাকে যদি তার মধ্যে হারাম কিছু থাকে তবে তা থেকে তাদের নিষেধ করা হবে তাতে সন্দেহ নেই কিন্তু যেগুলো হারাম নয় যদি সেগুলো থেকেও নিষেধ করা হয় তবে সেটা কখনো আনন্দ প্রকাশ বলে গণ্য হতে পারে না আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে আনন্দ প্রকাশের বিষয়টিও কিছুমাত্র ব্যতিক্রম নয় আনন্দ মিছিল সিরাত্মফিল হামথ নাথ সভা সমাবেশ ইত্যাদি যে কোনো বৈধ এটা পালন করাতে দোষের কিছু নেই উপরে উল্লেখিত একটি হাদিস এ বিষয়ে শিক্ষণীয় আমরা দেখেছি সাল্লাহাম দব বাজিয়ে গান করার বিষয়টি অপসন্দ করা সত্ত্বেও যেহেতু বিষয়টি বৈধ তাই এটার অনুমতি দেন এখানে আনন্দ প্রকাশের মাধ্যম কি হবে তা কিন্তু উক্ত মহিলা মহিলা নিজেই ঠিক করে নিয়েছিলেন. এখানে আনন্দ প্রকাশের মাধ্যম কি হবে তা মহিলা সাহাবি নিজেই ঠিক করে নিয়েছিলেন আপনাদের কি মনে হয়, যদি তিনি কোরআনতলা দোয়াদুদ পাঠ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করতেন তবে কি রসুল্লা তাকে নিষেধ করতেন স্বাভাবিক বুদ্ধির যে কারো নিকট স্পষ্ট যে তিনি তাকে নিষেধ করতেন না সুতরাং আল্লাহর রসুলের আগমন উপলক্ষে খুশি হয়ে যে কোনো বৈধ পন্থায় আনন্দ প্রকাশ করা হতে নিষেধ করার আদৌ কোনো কারণ নেই বরং এটা অত্যাধিক ফজিলতপূর্ণ কাজ হবে তা নিঃসন্দেহে বলা যায় সহি সূত্রে বর্ণিত আছে আবু লাহাব আহাব রসুল্লাহ সাল্লাসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হয়ে একটি দাসী মুক্ত করে পরবর্তীতে তার পরিবারের কেউ স্বপ্ন দেখে যে এ কারণে আল্লাহ তাকে জাহান্নের মধ্যে সামান্য পরিমাণ পানি পান করার সুযোগ দেন এটা একটি স্বপ্ন যা ভুল হতে পারে ঠিক হতে পারে কিন্তু আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে কোন মুসলিম যদি খুশি হয় তবে তার ব্যাপারে সুস্থ সম্মান লাভের সম্ভাবনা নিঃসন্দেহে সঠিক এ কারণে ইমাম সৈয়তী এই হাদিসটিকে রসুলের জন্মদিন পালন করার স্বপক্ষে প্রমাণ হিসেবে গণ্য করেছেন আর আল্লাহ আল্লা সুবাহান ভালো জানেন দ্বিতীয় যে যুক্তিটি পেশ করা হয় তা হল রসুলের জন্মদিন বারোই রবি লওয়াল কিনা সেটা তো নিশ্চিত নয় বরং বহু সংখ্যক আলেমের মতে অধিক সঠিক মত হল আট তারিখ বা নয় তারিখ সুতরাং বারো তারিখ রসুলের জন্মদিন পালন করা কি কিভাবে সঠিক হয় কেউ কেউ আবার বিষয়টিকে অধিক শক্ত করার জন্য বলে বর্তমানে জ্যোতির্বিদ্যার উপর অভিজ্ঞ কোন পণ্ডিত গবেষণা করে সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন যে রসুলের জন্ম রবি মাসের বারো তারিখে হতে পারে না সুতরাং পূর্বে এ বিষয়ে কিছু দ্বিমত থাকলেও এখন আর দ্বিমত করার সুযোগ নেই এর সাথে কেউ কেউ এটাও যোগ করে যে বারোই রবি তো রসুল্লাহ সাল্লাহ মৃত্যুবরণ করেন বলে বর্ণিত আছে সুতরাং ওই দিন আনন্দ উৎসব করলে তো রসুলের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা হয় এই সকল প্রশ্নের উত্তরে আমরা বলব রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নামালুবিনিয় নিঃসন্দেহে নিয়ত অনুযায়ী কাজের বিচার হবে যারা বারোই রবিউল আহ্বালে এই আনন্দ উৎসব করে তারা রসুলের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করে নাকি তার মৃত্যু উপলক্ষে সেটা খুবই স্পষ্ট আল্লাহ তাদের নিয়ত সম্পর্কে অবহিত এবং সে অনুযায়ী তাদের বিচার করবেন বারোই রবিউল আহ্বালে প্রকৃতই রসুলের জন্ম হয়েছিল কিনা সেটা এখানে কোনো সমস্যা হিসেবে গণ্য নয় বিভিন্ন হাদিসে সাতাশে রমজান কদরের রাত হওয়ার অধিক সম্ভাবনা রাখে এমন বলা হয়েছে এবং কদর রাত যারা তালাশ করে তাদের বিশেষভাবে সাতাশ তারিখে ইবাদত বন্দী করতে নির্দেশ দেওয়া হয়েছে এখন যদি কেউ ব্যস্ততা বা অন্য কোনো কারণে পুরো রমজান মাস বা রমজান মাসের শেষ দশকে অতিরিক্ত ইবাদত বন্দী না করে কেবল সাতাশ তারিখে ইবাদত বন্দী করে আর ঘটনাক্রমে ওই দিন সবে কদর না হয় তবে কি এই ব্যক্তি গুণাহার হবে এই প্রশ্নের সহজ উত্তর হল ওই ব্যক্তি যদি শবেকদরের সব থেকে বঞ্চিত হয় তবু ও সবেকদর তালাশ করার কারণে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন রসুলের জন্মদিন সম্পর্কে আলেমরা মত করেছেন আট নয় বারো ইত্যাদি দিনগুলোর মধ্যে কোনটি যে রসুলের জন্মদিন সেটা নিশ্চিত করে বলা যায় না এই মত পার্থক্য আমত পর্যন্ত বলবত থাকবে দু একজন পণ্ডিত এখন জ্যোতির্বিদ্যার উপর গবেষণা করে একটা রায় দিলেই পুরো মুসলিম বাধ্য থাকবে এমন নয় এ ধরনের দাবি করা স্পষ্ট বোকামে ছাড়া কিছু নয় অতএব যে ব্যক্তি রসুলের জন্মদিন মনে করে বারো তারিখে আনন্দ প্রকাশ করে যদি ওই দিন রসুলের জন্মদিন হয় তবে তো উত্তম আর যদি তা না হয় তবু এই ব্যক্তি নন্নতম কল্যাণ থেকে বঞ্চিত হবে না রসুল্লাহাম বলেছেন যখন কেউ ইস্তিহাত করে এবং তার রায় সঠিক হয় তার দুটি সব হয় আর যদি তার রায় ভুল হয় তবে তার একটি হয়। কেউ কেউ বলেন রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম বারোই রবি জন্মগ্রহণ করেছেন কিনা বিষয়ে দ্বিমত থাকলেও ওই দিন তিনি যে মৃত্যুবরণ করেছেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই কথা অজ্ঞ লোকেরা বলে সত্য কথা হল রসুলের জন্মদিন সম্পর্কে যেমন তার ওফাতের দিন সম্পর্কে এমন মন্তব্য করেছেন আর সোয়াইলি তার সিরাদওদা আল অনুফে বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছেন এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না আমাদের কথা হলো হল রসুল্লাহ সালিয়া জন্মের মাধ্যমে যে কল্যাণ আমরা পেয়েছি তা কি তার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেছে নিশ্চয় তা নয় তাছাড়া রসুল নিজেও মৃত্যুবরণের মাধ্যমে শেষ হয়ে যাননি বরং তিনি মহান রবের সান্নিধ্যে সু সম্মান ও সুমহান মর্যাদার অধিকারী হয়েছেন আল্লাহর রসুলের জন্ম বা মৃত্যু দুটোই আমাদের জন্য কল্যাণকর رسول الله صلی الله علیه وسلم বলেন হায়াতি খইরুল خير তুহাদিসুনা ওয়া তুহাদাসু লাকুম ওয়া ওয়াফাতি খইরুল লাকুম তুউরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খইরিন ফহামিদুল্লাহ علیহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফর্তুল্লাহ লাকুম আমার জীবন তোমাদের জন্য কল্যাণময় তোমরা আমার সাথে কথা বলছো আমিও তোমাদের সাথে কথা বলছি একই ভাবে আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণময় তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে যদি ভালো কিছু দেখি তবে তো আল্লাহর প্রশংসা করব আর যদি খারাপ কিছু দেখি তবে তোমাদের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করব মুসনাদে আল হাইসামি রহমাহুল্লাহ বলেন হাদিসটির রাবিরা সহি হাদিসের রাবি অতএব রসুলের জন্ম ও মৃত্যুকে একত্রিত করলে শোকে শোকীভূত হওয়ার তুলনায় আনন্দে আবিভূত হওয়াটাই যৌতিক ইমাম সুইতি এ বিষয়ে আরও একটি উত্তর দিয়েছেন তিনি বলেছেন শরীয়ত শোক দুঃখ প্রকাশ করার ব্যাপারে উৎসাহিত করে না বরং তা গোপন করতে নির্দেশ দেয় কিন্তু আনন্দিত হলে তা প্রকাশ করার ব্যাপারে শরীয়তের নির্দেশ রয়েছে তাই রসুলের ওফাতে আমরা ব্যথিত হলেও সে কারণে শোক মিছিল বের করা উচিত নয় তবে তার আগমনে আনন্দ প্রকাশ করতে বাধা নেই মহান আল্লাহ সুভানতাল্লা বলেন ও আমি রব্বিকা ফাহাদিস আপনার রবের নিয়ামত সম্পর্কে মানুষকে অবহিত করুন জন্মদিবস পালন করে সম্ভবত তাদের অনুসরণেই রসুল্লাহ সাল আলাই জন্মদিন পালনের রেওয়াজ শুরু হয়েছে অথচ রসুল্লাহ সাল আলাইস্লাম আমাদের ভিন্ন সম্প্রদায়কে অনুসরণ করতে নিষেধ করেছেন তিনি বলেন মান তাকে অনুসরণ করে সে তাদের মধ্যে এই হাদিসটিও এরা অনুধাবন করতে সক্ষম হয়নি একটা সহজ প্রশ্নের মাধ্যমে বিষয়টি সমাধান করা যায় প্রশ্নটি হলো ভিন্ন সম্প্রদায়কে অনুসরণ করা বলতে কি বোঝায় তারা যা করে তা করা उदाहरण स्वरूप इहुदीरा टूपी परिधान करी कम्पूर्ण मात्रा ढेक टुपी परिधान करी और केवल माथार ऊपर अंशी आबृत कर मत छोट आकारुपी परिधान कर मुस्लिमरा इहुदीजृश रेखे एक सूझ आ উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় এটা অবশ্যই স্মরণ রাখতে হবে যে ভিন্ন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখা বলতে বোঝায় যে সব বিষয় তাদের প্রতীক ও পরিচয় হিসেবে গণ্য ওই সকল বিষয়ে তাদের হুবু অনুকরণ করা কোনো একটি কাজ তারা যেভাবে করে তার চেয়ে ভিন্নভাবে করা কখনো অনুকরণ বলে গণ্য হতে পারে না সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম আলাইস্লাম মদিনাতে গমন করে দেখলেন ইহুদিরা আসরার দিন পালন করে। তিনি করলে তারা বলে এই দিনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন তাই আমরা এই দিন সোয়াম পালন করি এটা শুনে রসুল্লা সাল্লা বলেন নাহনু আউলা আমার মিহি আমরা তোমাদের চেয়ে মুসার বেশি আপন এরপর তিনি মুসলিমদের ওই দিন সাম পালন করতে নির্দেশ দেন পরবর্তীতে তিনি ইহুদিদের সাথে অমিল রাখার জন্য আসরার আগে বা পরে একদিন অতিরিক্ত শ্রম পালনের নির্দেশ দেন এখানে দেখা যাচ্ছে ইহুদিরা যার জন্য শ্রম পালন করত যে কারণে স্বয়ম পালন করত এবং যেই দিন শ্রয়ম পালন করত এই সকল বিষয়ে মিল থাকা সত্ত্বেও কেবল শ্রমের সংখ্যা পার্থক্যের কারণে বিষয়টিকে অনুকরণ হিসেবে গণ্য করা হয়নি আর রসুলের জন্মদিন পালন করার ব্যাপারে খ্রিস্টানদের সাথে অমিল এর তুলনায় অনেক বেশি খ্রিস্টানরা ইসা আল্লাহ ইসলামের জন্মদিন পালন করে আর আমরা মোহাম্মদ সালুসলামের জন্মদিন পালন করি তারা যেই দিন পালন করে আমরা ভিন্ন দিনে পালন করছি তারা সূর্যের হিসাবে পালন করে আমরা করছি চন্দ্রের হিসেবে তারা ওই প্রকাশ করে আর আমরা সিরাত মাহফিল দোয়া পাঠ, জিকির আজগার হামনাথ ইত্যাদি উত্তম কর্মের মাধ্যমে রসুলের জন্মোৎসব পালন করি সর্বোপরি ঈদ এ পালন করার কারণে কেউ আমাদের ভুল করে খ্রিস্টান মনে করে না কেউ আমাদের ভুল করে খ্রিস্টান মনে করে না বরং এর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিপরীত একটি ধর্ম তথা মোহাম্মদ সাল ইসলামের অনুসারী এবং ইসলাম ধর্মাবলম্বী একদল মানুষের অস্তিত্ব পৃথিবীবাসী নতুন করে জানতে পারে এর পরও যারা বিষয়টিকে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ বলে নিন্দা করে তাদের বোধ যে বেচাই নিচু পর্যায়ের তা নিঃসন্দেহে বলা যায় অনেকে বলেন ইসলামের দুটি ঈদ নির্ধারণ করা হয়েছে तृतयोग ईद पालन उत्सवि ना कि नामकरण करोधिता जदिता रसुलर जन्म उपलक्षे उत्सव करो वैध तब यह ईदे मिलदन नबी ना नामकरण करवा उचित नई कारण मुस्लिम दे ईद दुटी तब षिध घोषणा कर पूर्व कम पक शतर प्राथमिक मूल नीति गोपर्ब् मुतल साधारण प्रयोग कर प्रयोग कर विधान की क्या उदाहरणस्वरूप जेको प्रकार पानी द्वारा उजू कर डबर पानी गोलापानी दिए उजू करा बैध नए कारण एगुल पानी नये তাই ডাব গোলাপের সাথে সম্পর্কিত করে ছাড়া সরাসরি কখনও এগুলোকে পানি বলা হয় না পবিত্র কোরআনে রসুল্লাহ সাল্লামের উদ্দেশ্যে সালাদ অর্থাৎ দরুদ পাঠ করতে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহু আলাহিস্লাম ছাড়া অন্য কোনো সাহাবার উদ্দেশ্যে সরাসরি দরুদ পাঠ করা সঠিক নয় কিন্তু রসুলের উপর দরুদ পাঠ করার সময় তার নামের সাথে তার পরিবার সাহাবেকরাম ও সাধারণ মুসলিমদের সংযুক্ত করা বৈধ গাভীর পেটে যে বাচ্চা আছে তা জন্ম নেওয়ার পূর্বেই পেটে থাকা অবস্থায় বিক্রি করা বৈধ নয় যেহেতু তার অবস্থা সম্পর্কে আমরা কেউ জানি না কিন্তু গাভিটি বিক্রি করার সময় তার পেটের বাচ্চাটির কারণে অধিক মূল্য গ্রহণ করা বৈধ যারা ঈদে মিলাদনবীর নামকরণের বিরোধিতা করে তারাই আবার নফসের জিহাদ কলমের জিহাদ ইত্যাদি শব্দ বেশি বেশি ব্যবহার করে অথচ শরীয়তের পরিভাষায় জিহাদ বলতে কাফিরদের সাথে যুদ্ধ করাকে বোঝায় তবে নফ্সের জেহাদ বা কলমের জেহাদ ইত্যাদি শব্দ প্রয়োগ করা আমরা নিষিদ্ধের জেহাদি বোঝায় এই দুটি প্রয়োগ পদ্ধতির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে মোট কথা ঈদ শব্দটি যখন সরাসরি উল্লেখ করা হয় তখন কেবল দুই ঈদকে বোঝাই যখন আমরা বলি বছরে ঈদ কয়টি একটি ছোট বাচ্চা উত্তর দেবে দুইটি কিন্তু যদি বলা হয় সাপ্তাহিক ঈদ কোনটি তবে উত্তর হবে জুমার দিন প্রশ্ন হল জুমার দিন যদি ঈদ হয় তবে তো বছরের ঈদ হয় চুয়ান্নটি আসলে কথা হলো জুমার দিনকে ঈদ বলা হচ্ছে বিশেষ অর্থাৎ মুকাইয়াদ অর্থে সাধারণ অর্থাৎ মুতলাক অর্থে নয় একইভাবে রসুলের জন্মোৎসবকে সরাসরি কখনো ঈদ বলা হয় না সাধারণভাবে কেউই এটা বলে না যে মুসলমানদের তিনটি ঈদ তবে রসুলের জন্মোৎসবের সাথে সম্পর্কিত করে ঈদ শব্দটি প্রয়োগ করা হয় রসুলের জন্মের উৎসব এই কথাটি আরবিতে প্রকাশ করার জন্য বলা হয় ঈদ এ নবী। এই নামকরণে কোনো সমস্যা পরিলক্ষিত হয় না লক্ষণীয় বিষয় হল যারা ঈদ এ মিলাদ নবী নামকরণের বিপক্ষে কথা বলে তারা কিন্তু কেবল নামকরণের বিরোধিতা নয় বরং রসুলের জন্ম উপলক্ষে যে কোনো প্রকার উৎসবের আয়োজন করাকেই তারা বিদাত বলে তাদের কথা হল আনন্দ পূর্তি করার জন্য ইসলামের দুটি ঈদ নির্ধারণ করে দেওয়া হয়েছে অথবা এর বাইরে কোনো উপলক্ষে আনন্দ করা যাবে না কেবল নির্বোধ লোকেরাই এমন চিন্তা করতে পারে রোজাদার ব্যক্তির দুটি আনন্দের সময় যখন সে ইফতার করে আর যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বুখারিয়া মুসলিম এর অর্থ কি এই যে রোজাদার ব্যক্তি অন্য কোনো সময় আনন্দিত হতে পারবে না যদি কেউ সাহারি খাওয়ার সময় আনন্দিত হয় তবে কি তার পাপ হবে এখন যদি কেউ বলে দুই ঈদ যেভাবে পালন করা হয় সেভাবে অন্য কোনো দিবস পালন করা যাবে না যাতে মানুষ এই তৃতীয় উৎসবটিকেও দুই ঈদের মতো মনে না করে তবে আমরা বলবো এই কথাটি আমরাও স্বীকার করি को विषय मानुषर सठीक आकिदा बिकृत होते पन्था पद, पद्धति अवलम्बन ना कराई उचित जेमन पूर्वे क्योंकि ईदे मिलदन नबी की दु ईदर मत पालन दु ईदे मानुष जे भतन पोशाक क्रय नाना रकम मजदार खबर रान्ना आत्मीय स्वजन के दावत कर रसुलर जन्मदिवसि दु ईदे सकाले अतरिक्त तकबीर सह विशेष सलाद आदाय से रसुलर जन्मोत्सवे हैं এ ধরনের সুস্পষ্ট পার্থক্য থাকা সত্ত্বেও কি এমন বলা যায় যে এক সময় ঈদে মিলাদ মতো সমপর্যায়ের বিধান বলে মনে মনে করবে আমরা এমনটি করি না, যারা এভাবে চিন্তা করেন তারা নিজেরা ইদে মিলাদবী পালন না করলে না করুন এটা তাদের ব্যক্তিগত অধিকার কিন্তু যারা ভিন্নভাবে চিন্তা করে তাদের তিরস্কার করার অধিকার তাদের নেই কেউ কেউ বলে रसुलर जन्मदिन पालन करते हम लक्ष लक्ष सहराम जन्मदिन पालन करते पूर्ववर्ती नबी रसुलर जन्मदिन पालन करते सम्भवतः आयात तेलावत पवित्र कुरानर सबगुल आया तेलावत करते सुहा अल्लाह बोल की आलहमदुल्ला अल्लाह अकबर इत्यादि उच्चारण बात मूलक है एक भलो क्या कर दुनिया जत भलो क्या आबगुल आदाय करते রসুল্লা সাল্লাম ফেরাউনের হাত থেকে মুসাল্লা মুক্তি পাওয়া উপলক্ষে শম পালন করলেন এর পূর্বে তো আল্লাহ বহু সংখ্যক নবিরাসলক্কার ব্যক্তিকে কাশিদ্দের হাত থেকে মুক্তি দিয়েছেন তিনি তাদের সবার জন্য সাম পালন করেননি কেন আরবি আরবিতে একটি প্রবাদ আছে মা লাই লাকুল্লাহু কোনো কিছু সবটুকু গ্রহণ করতে না পারলেই তার সবটুকু বর্জন করতে হবে এমন নয় অর্থাৎ কল্যাণময় কাজ যতটুকু সম্ভব করে যেতে হবে সবটুকু করতে পারব না বলে হতাশ হয়ে সম্পূর্ণ বর্জন করা বুদ্ধিমানের কাজ নয়। বরং যতটুকুটুকু আদায় করতে হবে আমরা সমস্ত নবীর আসল নিকার ব্যক্তিদের জন্মোৎসব পালন করতে পারছি না এটা সঠিক কিন্তু যিনি তাদের নেতা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তার জন্মোৎসব পালন করছি এটাই কি যথেষ্ট নয় এই হল রসুল্লাহ সাল্লা জন্মোৎসব সম্পর্কে উত্থাপিত কিছু সংশয় আমরা যার সদুত্তর প্রদান করার চেষ্টা করেছি আর আল্লাহ দাতা। এই আলোচনায় যারা মনোযোগ নিবদ্ধ করেছেন তারা অনুধাবন করতে সক্ষম হবেন যে ঈদ এ মিলাদবী উদযাপনের বিপক্ষে যেসব যুক্তি প্রমাণ পেশ করা হয় সেগুলো দুর্বল এ করণে বরেণ্য উলামের একটি বিরাট অংশ ঈদ এ মিলাদ নবী উদযাপনের পক্ষে রায় দিয়েছেন এদের মধ্যে রয়েছেন ইমাম নব্বের শেক আবু শা আল বিদাতের নিন্দা করে একটি বই লিখেছেন বইটির নাম আল বাইসেন সেখানে তিনি বলেন অমিন আহসানা মাফালু ইরবিল জবরুল্লাহিক ليوم مولد النبي صلى الله عليه وسلم من الصدقات والمعروف واظهار الزينه والسرور فان ذلك ما ما من الاحسان الى الفقراء يشعر النبي صلى الله عليه وسلم وتعظيمه وجلالته في قلب فاعله وشكر لله تعالى ما به من من ايجاد رسوله الذي ارسله رحمه للعالمين اماده সময় যেসব উত্তম বিদা নতুন সৃষ্ট বিষয়ে চালু হয়েছে তা হলো ওই জিনিস যা ইরবিল নামক শহরে প্রথম শুরু হয়েছে এটা হল প্রতি বছর রসুলের জন্মদিনে দানসাজ্গা উত্তম কাজ সাজসজ্জা এবং আনন্দ উৎসবের আয়োজন করা এতে একদিকে যেমন দরিদ্রের প্রতি উত্তম আচরণ করা হচ্ছে বিপরীত দিকে এটা যে এটা করছে তার অন্তরে যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের প্রতি অত্যাধিক ভালোবাসা ও সম্মান রয়েছে তা প্রমাণিত হচ্ছে তাছাড়া আল্লাহ যে সমগ্র জগতবাসীর জন্য রহমত হিসেবে তার রসুলকে এই দিন দুনিয়াতে পাঠিয়েছেন সে ব্যাপারে সক্রিয়া আদায় করা হচ্ছে মালেকি মাজাবের প্রখ্যাত ফকি ইবনুল হাজি আল মাদখাল নামক কিতাবে রবিউলা ওয়াল মাসে রসুলের জন্ম উপলক্ষে অতিরিক্ত ইবাদত বন্দী করার ব্যাপারে উৎসাহিত করেছেন তবে মালিকী মাজাবের অন্য এক ফকি আল ফাঁকিহানি এ বিষয়টিকে বিদাৎ হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেছেন ইমাম সৈয়তি তার মতামত খণ্ডায়ন করে একটি রেসালা প্রণয়ন করেছেন তিনি এর নাম দিয়েছেন আল মাকসিদ ফি আমাল মাউলিদ উপরে আমরা এ সম্পর্কে ইমাম সৈয়তী থেকে যেসব মতামত উল্লেখ করেছি তা এই রেসালারই অন্তর্ভুক্ত এই রেসালাতে ইমাম সৈয়তি উল্লেখ করেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী এই মতের পক্ষালম্বন করেছেন তিনি বলেছেন আসলু আমি তাজিদি কানা বিদা হাসানা রসুলামের জন্মোৎসব পালন করা বিদা তিনটি সোনালী যুগের কেউ এটা করেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি তবে রসুলের জন্ম উপলক্ষে এখন যা কিছু করা হয় তার মধ্যে কিছু উত্তম বিষয় রয়েছে আর কিছু নিন্দনীয় বিষয় রয়েছে যদি কেউ এ উপলক্ষে কেবল উত্তম কাজ করে আর নিন্দনীয় কাজ থেকে দূরে থাকে তবে এটা উত্তম বিদাত হিসেবে গণ্য হবে এর অন্যতা হলে নিন্দনীয় হবে ইরবিলের বিলের প্রথম এই প্রথা চালু করেন তার সম্পর্কে আলোচনা করতে যেয়ে ইবনে কাসের রহমাহুল্লাহ বলেন ওয়কান ইয়া আমি দা শরীফুল ويحتفي ويحتفل به احتفالا حائلا وكان مع ذلك صح شحمان سجان بطلان عاقلا عالما عادلا رحمه الله تعالى تنير ربيع الاول ماشي مولد شریف পবিত্র ঈদের মিলাদন নবী পালন করতেন এই উপলক্ষে তিনি ব্যাপক উৎসবের আয়োজন করতেন তিনি ছিলেন বীর বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ رحمه الله تعالى البداية والنيهايا মোট কথা বহু সংখ্যক উলাম ঈদ এ মিলাদনবী পালন করা বৈধ এবং উত্তম হিসেবে আখ্যায়িত করেছেন বিপরীত দিকে কেউ কেউ এটাকে বিদাত হিসেবে আখ্যায়িত করে নিন্দা করেছেন তাদের মধ্যে রয়েছেন মালিকী মাঝাবের আল ফাঁকিহানি যেমনটি আমরা পূর্বে উল্লেখ করেছি মালিকী মাঝাবের অন্য এক ফকি ইবনুল হাজি থেকে বিষয়টি অপছন্দ করার পক্ষে একটি বর্ণনা পাওয়া যায় তবে সেটা ব্যাখ্যা সাপেক্ষ যেহেতু তিনি নিজেই রবি আওয়াল মাসে আমল করার এবং রসুলের জন্ম উপলক্ষে আল্লাহ আদায় করার ব্যাপারে উৎসাহিত করেছেন ইমাম ইবনে বিষয়টিকে স্বীকার করেছেন যে যারা এটা করে যদি তারা নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে দূরে থাকে তবে তাদের প্রচুর পরিমাণ সয়াব হয় তিনি বলেন ফাতা আজিমুল মাউলিদ ও ইতেখাজ মাউসুমান কদ ইয়ফ আলহবা আদুল নাস জন্মদিবস পালন করা এবং এটাকে নিয়মিত উৎসবের দিন হিসেবে গ্রহণ করা যা কিছু লোক করে থাকে অনেক সময় এটা যারা করে তাদের প্রচুর সব হয় তাদের সুন্দর নিয়তের কারণে এবং রসুল্লা সাল্লামের প্রতি ভালবাসা প্রকাশ করার কারণে ইমাম ইবনে তাইম এই কথাটি সঠিক অর্থ অনেকের নিকট স্পষ্ট নয় ঈদে মিলাদবীকে বিধাত বলা সত্ত্বেও এটা যারা পালন করে তাদের সব হবে এমন মন্তব্য তিনি কিভাবে করতে পারেন যারা বিধাত বলতে সর্বাবস্থায় হারাম তথা পাপের কাজ বোঝেন তাদের নিকট বিষয়টি বোধগম্য না হওয়াই স্বাভাবিক এর বিপরীতে আমরা উপরে যা বর্ণনা করেছি সে আলোকে চিন্তা করলে বিষয়টি সহজে সমাধান করা সম্ভব আমরা বলেছি ওলামে একরাম বিদাত বলতে সর্ব হারাম বা পাপের কাজ বোঝেন না বরং অনেক সময় তারা বিদাত বলতে মাকরু তত অপছন্দনীয় কাজ বুঝিয়ে থাকেন যাতে লিপ্ত হলে পাপ হয় না অনেক সময় এমন কাজকেও বিদাত হিসেবে আখ্যায়িত করা হয় যা আসলে বৈধ বা উত্তম কিন্তু তাতে লিপ্ত হলে মানুষের আখিতা বিশ্বাস পরিবর্তিত হওয়ার আশঙ্কা থাকে এ তা থেকে নিষেধ করে থাকেন কিন্তু যারা ততটা জ্ঞান গরিমার অধিকারী না হওয়ার কারণে বিষয়টির ক্ষতিকার প্রভাব সম্পর্কে অবগত নয় তারা ওই সকল কাজে লিপ্ত হয় এমন অবস্থায় যেহেতু মূল কাজটি উত্তম উত্তম কাজ আর এর সাথে যে ক্ষতিকর প্রভাব জড়িয়ে আছে তা স্পষ্ট নয় এ কারণে ওই সকল ব্যক্তিদের সব হয় এমনও হতে পারে যে একদল আলেম কোনো একটি কাজে লিপ্ত হলে কিছু সমস্যা হতে পারে এমন মনে করার কারণে উক্ত কাজ হতে মানুষকে নিষেধ করছেন কিন্তু অন্য কিছু আলেম সমস্যা মনে করছেন না তাই তাতে লিপ্ত হওয়ার অনুমতি প্রদান করছেন এক্ষেত্রে প্রতিটি দলকে তাদের নিজ নিজ গবেষণা ও বুঝ অনুযায়ী প্রতিদান প্রদান করা হবে एखने एक दल और दल के तिरस्कार चिंता कर इमामिबने तमियारो बक्तव्य को जटिलता परित তবে এর মাধ্যমে এটা সুস্পষ্টভাবে এবং এই জাতীয় অন্যান্য বিষয়বলীকে যারা সুস্পষ্ট হারাম বা পাপের কাজ মনে করে ফলে এসব ব্যাপারে আজীবন সংগ্রামে লিপ্ত হওয়ার প্রতিজ্ঞা করে এসব কারণে মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা সকল উলামেকরামের মতামতের বিপরীত মতের উপর রয়েছে এসব বিষয়ে আলেমদের দুটি মত রয়েছে কেউ কেউ এগুলো বৈধ ও উত্তম বলেছেন অন্যরা বলেছেন মাকরু এসব বিষয়কে হারাম ও পাপের কাজ হিসেবে আখ্যায়িত করার নয়। মত পার্থক্যপূর্ণ বিষয়ে একদল অন্যদলকে পথভ্রষ্ট ও বিদাতি আখ্যা দেওয়াই সমীচী নয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আজমাইন।